কবচ অনেক কাল আগে এক রাজপুত্র আর রাজকন্যা ছিল তাদের সবে বিয়ে হয়েছে দুজন দুজনকে খুব ভালোবাসে সত্যি খুব সুখী তারা রাজপুত্রের নাম রবার্ট আর রাজকন্যা এমিলিয়া রবার্ট আর এমিলিয়া চাইতো তাদের সুখ যেন বজায় থাকে আর তাই খুব ইচ্ছে ছিল যে একটা কবচ তাদের থাকবে আর তাই দিয়ে বিবাহিত জীবন থেকে সব অশান্তি তারা দূরে রাখবে একদিন রাজার পরামর্শদাতা বললো যে একজন আছে যে জঙ্গলে থাকে তাকে সবাই মান্য করে আর যে কোনো বিপদে তাই পরের দিন রবার্ট আর এমিলিয়া সেই লোকটার সঙ্গে দেখা করতে চললো যখন তারা সেই গাছের কাছে পৌঁছলো যেখানে লোকটা থাকে তাদের মনের ইচ্ছার কথা খুলে বলল। ज्ञानी लोकटा सब सुने बल यृथिवर प्रकृत सुखी दम्पति देखें तरफ परमेर पोशाक टुकड़ो चाहबे पे गारे आसबें कम गलत सोनार संगे मिसिए सोनार आंगटी बनाब से आपर कबज य एकम्र उपाय জমিদার আর তার স্ত্রী সবচেয়ে সুখী দম্পতি আমাদের এক্ষুনি ওনার কাছে যেতে হবে বুঝলি তারা যখন নাইটের দুর্গে পৌঁছলো তিনি তাদের অভ্যর্থনা জানালেন खुशी हलोतिक्रम सन्तान नहीं रोज प्रार्थना करीब सुखे हतो এমেলিয়া আর রবার্টের আনন্দ তক্ষুন গেল কারণ সেই জ্ঞানী লোকটা যা চেয়েছিল পথ পেরিয়ে তারা এক দেশে পৌঁছলো সেখানে এক সৎ নাগরিকের কথা শুনল যে তার স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করছে তাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা যে সত্যি কি তারা প্রকৃত সুখী দম্পতি ও হ্যাঁ আমরা সুখী আমার সঙ্গে খুব মিল, কিন্তু যদি আমাদের ছেলে এত অসুস্থ এতুস্থ না হতো তাহলে আরো সুখী হতাম এই দেশে সেরা চিকিৎসক দেখিয়েও তাকে সুস্থ করতে পারিনি আমরা হতাশ হয়ে রবার্ট আর এমিলিয়া একে অপরের দিকে তাকালো আপনার ছেলের কথা শুনে সত্যি আমরা খুব দুঃখিত আশা করি তাড়াতাড়ি সেরে উঠবে ও আমাদের সন্ধান চালিয়ে যা হবে তারা সেই জানিয়ে বেরিয়ে পড়ল। সব নাগরিক তারা পেরিয়ে চললো প্রকৃত সুখী দম্পতির খোঁজ করতে কিন্তু এমন কাউকে খুঁজে পেল না এত চিন্তা না তুমি আমি জানি ঠিক আমাদের কবচ আমরা খুঁজে পাবো আহ আমিও তাই চাই এই যে আমাদের মেষ পালক কে দেখতে পেল মনের আনন্দে বাসি বাজাচ্ছে ঠিক তখনই এক মহিলা হলে এক শিশু আর একটা বাচ্চা ছেলের হাত ধরে তার কাছে এলো যে লোকটা তাকে দেখল। সে মহিলার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে নিল আর তাকে আয়েস করে খেতে লাগলো রবাচার এমিলিয়া এসব দেখলো তারপর এগিয়ে এলো আলাপ করবে বলে আমার মনে হয় আপনারা খুব সুখী দম্পতি তাই তো তা ঠিক বলেছেন তা তো বটেই আপনারা কতটা সুখী যে অবশেষে তারা কবচের ব্যবস্থা করতে পেরেছে আপনার সঙ্গে আলাপ করে আমার সত্যি খুব ভালো লাগলো আমাদেরও ভালো লেগেছে আমাদের সঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করতে পারেন বেশি কিছু নেই তবু খাওয়া দাওয়া করা যেতেই পারে একটা কাপড়ের টুকরো চাইতে হবে সত্যি খুব ভালো খেলাম এমিলিয়া আর আমি কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো তবে আমি আপনাদের কাছে আর একটা উপকার চাই নিশ্চয় বলুন না আপনাদের পরনের পোশাকের একটা সুতির কাপড়ের টুকরো আমাদের দিন আর আমি তার বদলে আপনাকে উচিত মূল্য দেব সুতির কাপড় দেখুন আমরা বহুদিন ধরে খোঁজ করে চলেছি আর আজ আমরা খুঁজে পেয়েছি কবচ বানিয়ে দেবে আর সেই কবচ নিয়ে আমি আর রবার্ট সারা জীবন সুখে থাকবো ঠিক আপনাদের মতো মেষপালুক আর তার স্ত্রী অবাক হয়ে একে অপরকে দেখলো তাতে রবার্ট আর এমিলিয়ার কৌতূহল হলো কি হলো আপনাকে শুধু এক টুকরো কেন আমি পুরো জামাটাই দিতে পারতাম তা নিয়ে আমরা সন্তুষ্ট রবার্ট এমিলিয়ার মন ভেঙে গেল চলে আসার আগে মেষপালককে তারা কয়েকটা সোনার মুদ্রা দিয়ে আপনি একজন খুবই ভালো মানুষ আপনি আপনার আর পরিবারের খেয়াল রাখবেন যেন প্রিয়তমা আমার মনে হয় যে এই কবজের খোঁজে আমাদের পুরো যৌবনটা আমরা নষ্ট করে ফেলছি আমারও তাই মনে হয় প্রিয়তম চলো আমরা দেশে ফিরে যাই আমাদের কোন কবজের দরকার নেই বলো আর তাই রবার্ট আর এমিলিয়া ঠিক করলে বাড়ি ফিরে যাবে জঙ্গলের সঙ্গে দেখা করে তাদের অভিজ্ঞতার কথা বলবে আর জিজ্ঞেস করবে কেন এত বাজে সে দিয়েছিল। দেখা করে চলে এসেছ রবার্ট আর এমিলিয়ার সাথে আশা করি তোমরা সুতির কাপড়ের টুকরো খুঁজে পেয়েছ নিশ্চয় না আমরা খুঁজে পাইনি এটা খুঁজতে যাওয়াটাই একটা বোকামি ছিল আমাদের আমার স্বামী ঠিকই বলেছে আমরা শুধু শুধু সময় নষ্ট করেছি তাদের কথা শুনে লোকটা হাসলো। সত্যি কি আপনাদের এই যাত্রায় কোনো ফল হয়নি জিজ্ঞেস করো এই যাত্রা থেকে কিছুই শেখনি তোমরা আসলে হ্যাঁ আমি এটা শিখেছি যে সন্তুষ্টি হলো এই জগতের এক বিরল উপহার আর আমি সন্তুষ্ট প্রেমে দুজন দুজন কে দেখলো জ্ঞানী লোকটা তাদের আশীর্বাদ করলো তোমাদের মনেই আছে প্রকৃত কবজের খোঁর সামলে রাখবে সেটা আরো বাড়তে লাগলো আর মনের গভীরে যে কবজ তারা খুঁজে পেয়েছে তাকে আগলে রেখে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো কিন্তু দাঁড়াও এখানেই শেষ না সেই নাইট আর স্ট্রিট একটা মেয়ে হলো সেই সৎ নাগরিকের ছেড়ে সুস্থ হলো আর তার অসুখ করলো না আর সে মেষপালক সে কিছুই নয় সে হলো সে জ্ঞানী লোকটি যে ছদ্মবেশী রবার্ট রবাটার এমিলিয়ার চোখ খুলে দিয়েছিল